উমর ইবনু উবায়দুল্লার আজাদকৃত গোলাম আবু নজর রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি উমর ইবনু উবায়দুল্লার লেখক ছিলাম তিনি বলেন তার নিকট আবদুল্লাহ ইবনু আবু আউফাহ একখানি পত্র লিখেন যখন তিনি হারুরিয়ার দিকে অভিযানে বের হন আমি পত্রটি পাঠ করলাম তাতে লেখা ছিল যে শত্রুর সঙ্গে কোনো এক মুখোমুখি যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সূর্য ঢলে যাওয়া অবধি অপেক্ষা করলেন অতপর তিনি তার সাহাবিদের সম্মুখে দাঁড়িয়ে ঘোষণা করলেন হে লোকসকল। তোমরা শত্রুর সঙ্গে মোকাবেলা করার কামনা করবে না এবং আল্লাহ আল্লাহতালার নিকট নিরাপত্তার দোয়া করবে অতপর যখন তোমরা শত্রুর সামনে হবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে জেনে রাখবে জান্নাত তরবারি ছায় অবস্থিত অতপর আল্লাহ রসুল সাল্লা আলসালাম দোয়া করলেন হে আল্লাহ কুরআ অবতীর্ণকারী মেঘমালা চালনাকারী সৈন্যদলকে পরাভূতকারী আপনি কাফিরদেরকে পরাস্ত করুন এবং আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন